ইসমিল্লাহামদুলিল্লাহ রাসুলিল্লা আমরা আজকে রাসিক ইসলামের বাইশতম পর্ব বাইশতম পর্বের আলোচনা করবো ইনশাআল্লাহ এডমিনের বোন মারফিজা উনি আমাকে রিকোয়েস্ট করছেন পর্বটা একটু শুরুতে বলে দেওয়ার জন্য যেন উনি একটু ফাইল শর্ট আউট করেন বা ফাইলগুলাকে সাজান সেই হিসাবে ওনার একটা ট্র্যাক থাকবে তো আমরা এখন থেকে প্রত্যেক পর্বের শুরুতে এটা কতটুকু পর্ব সেটা বলিয়ে দেবো ইনশাল্লাহ যাই কালকে আমরা কী করতে কালকে যেটা পড়তেছিলাম যে ইমান বিনষ্টকারী বিষয়ের ছয় নম্বর পয়েন্ট আমরা পড়তেছিলাম প্রায় শেষেই করে ফেলছিলাম তারপরে আমি ভাবলাম যে আরেকটা আয়াত আছে এই আয়াতটা আপনাদেরকে শোনানো দরকার মানে আর একটা সেট অফ আয়াত এই প্রসঙ্গে তো সেটা একটু আলোচনা করে আমরা সাত নম্বর পয়েন্টে যাব ইনশাল্লাহ সেটা ছিল যে ছয় নম্বর পয়েন্টটা ছিল বা বিষয়টা ছিল ইমান বিনষ্টকারী ইসলাম বিনষ্টকারী বিষয় ছিল দিনের অবিচ্ছেদ্য কোনো বা দিনের অংশ কোনো ব্যাপার ব্যাপার নিয়ে হাসি ঠাক্তা করা বা দিনের অবিচ্ছেদ্য অংশ বা দিনের অংশ যেটাকে আমরা ধরে নেব বা দিনের একটা পথ তা সেটি নিয়ে হাসি ঠাক্তা করা তো এখানে আমরা কালকে পড়ছিলাম সুরা নিসার একশো চল্লিশ নাম্বার আয়াত পড়ছিলাম এবং সুরা কওবার পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার আয়াত পড়ছিলাম যেখান থেকে দলিল আর কি যে এখন যারা করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে সেটা দলিল আর তো আজকে আমরা একটা একটা আমাদের একটা সেট অফ আয়াত মানে সুরা মুতাফিফিন এই সুরার ২৯ থেকে ছত্রিশ নাম্বার আয়াত এটা খুব ইম্পর্ট্যান্ট এই প্রসঙ্গে আমরা সেটা একটু পড়ে শোনাব আপনাদের আমরা আবকর জাকারে ভাইয়ের ডক্টর আবকর জাকারে ভাইয়ের যে তফসির সাউদি আরবের থেকে প্রকাশিত সেটা থেকে পড়তেছি সুরা মুতাফিফিনের উনত্রিশ থেকে ছত্রিশ নাম্বার আয়াতের তর্জমা নিশ্চয়ই যারা অপরাধ করেছে তারা মোমিনদের উপহাস করত আর যখন তারা মোমিনদের কাজটি যেত তখন তারা চোখ টিপে বিদ্রুপ করতো দেখবেন যে অনেক সময় একজন ঘরে ঢুকলো যাকে দেখতে খুব ফানি লাগতেছে অথবা খারাপ লাগতেছে অথবা মানে কিছু একটা সে করে না তখন দেখবেন অনেক সময় মানুষ একে অপরের চোখের দিকে তাকে ইশারা করে অথবা চোখ টিপ দেয় সেরকম করতো আর কাফেররা করতো মুসলিমদের নিয়ে করত আর যখন তারা তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে আর যখন মোমিনদের দেখতো তখন তারা বলতো নিশ্চয়ই এরা পথভ্রষ্ট অথচ তাদেরকে মোমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি অথব আজ মমিনদের উপবাস করবে আজ মমিনগণ উপাস করবে কাফেরদেরকে সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে কাফেররা তাদের কৃতকর্মের ফল পেল তো আখেরাতের কথা বলা হচ্ছে এখানে যে আখেরাত হবে মোমিনদের কাফেরদেরকে উপহাস করার দিন বা সময় তো এটা একদিকে যেমন বলা হচ্ছে যে কাফেররা মোমিনদের উপহাস করতো তেমনি এই উপহাস করার গুণটাই হচ্ছে কুফর এবং এটা যারা করবে ইসলামের কিছুকে ইমানের কিছুকে আল্লা দিনের কিছুকে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের আলোচনার আ মানে আমাদের ইন্টারেস্টটা এখানে যে আমরা খুব সাবধান থাকবো যেন আমরা ঠাট্টাচ্লে বা সামাজিক কোনো রীতিনীতি নিয়মের বশবর্তী হয়ে আমরা যেন ইসলামের কোনো জিনিসকে ঠাট্টা বিদ্রোপ না করি বা হাসাহাসি না করি এটাই এমন বনিষ্ঠকারী একটা বিষয় ছয় নম্বর বিষয় গেল সাত নম্বর বিষয় হচ্ছে কোনো ধরনের ম্যাজিক সরসারি বা ব্ল্যাক ম্যাজিক যা দুটো না বান মারা করা হাত গণনা করা আমরা ধরেন জাদুটনা আসে এটা আমরা অস্বীকার করি না কিন্তু আমরা এটার স্মরণাপন্ন হব না এটা কাছে যাবো না এতে কোনো কিছু করার চেষ্টা করব না এটা নিজেরাও এটা অ্যাচিভ করার চেষ্টা করব না যে আমি যাদু করতে পারি আমি কাউকে বান মারতে পারি কাউকে মন্ত্র পড়ে অনিষ্ট করতে পারি মন্ত্র পড়া বলতে মানে আসে নানা রকমের যাই হোক শ্রতানিক ব্যাপার স্যাপার আসে কয়ংকে উল্টা করে পড়ে পড়ে বা আরও অনেক রকমের আজেবাজের ব্যাপার আছে শয়তান পুজারী যারা বা ব্ল্যাক ম্যাজিক যারা এই করে তাদের ব্যাপার এগুলো এগুলাতে আমরা যদি যুক্ত হয়ে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে অনেক অনেক মুসলিম আছে এগুলাতে বাংলাদেশে ইন পার্টিকুলার সারা মুসলিম বিশ্বে আছে ইন জেনারেল যারা এগুলার হিসেবে যায় যেমন আমি যখন সিঙ্গাপুরে চাকরি করতাম তখন সিঙ্গাপুর মুসলিম কমিউনিটি এবং নন মুসলিম কমিউনিটি সবার ভিতরে একটা বিশ্বাস ছিল যে হজে গেলে বা মক্কায় গিয়ে মুসলিমরা একটা এক ধরনের একটা জাদু টোনার একটা জিনিস হাসিল করে আসে বা শিক্ষা নিয়ে আসে সেটার বদলেতে তারা কি করে তাদের সাথে একটা ছোটো বাচ্চার মতো দেখতে লাগবে একটা জিন বা কিছু থাকে তাকে ঘরে ঢুকায় ঘরের ভিতর থেকে ঘরের দরজা খুলে দিয়ে চুরি করে বা ডাকাতি করে বা জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এই ধরনের একটা বিশ্বাস আছে আমি যাই না হফার ইট ইস ট্রু বাট এই ধরনের কোনো জিনিসে যাওয়া মাত্র আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি নিশ্চিন্ত যে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি ইসলামের বাইরে চলে যাবেন বা আপনার ইমান নষ্ট হয়ে যাবে যদি কেউ আমরা করেও থাকি কখনো তাবিচ কবচ এই ধরনের জিনিস চুলে গিট্টু মারে চুল চুল একজনে কালেক্ট করে সেটা গিটু মের তাতে তাদের ঝাড়ফুঁক করে ওই ওই মানুষের ক্ষতি হয় বা বিয়ে করার জন্য করে অনেক সময় দেখা যায় একজন মহিলার বিয়ে হচ্ছে না দিনের পর দিন তার কোনো সমস্যা নেই কিন্তু বিয়ে হচ্ছে না তখন দেখা যায় যে এই ধরনের মানে তন্ত্রমন্ত্র এই করে এগুলাতে যে রিসর্ট করবে যে যেগুলো কাছে যাবে এগুলো ব্যবহার করবে এগুলো শিখবে তার নষ্ট হয়ে যাবে বাই এক্সটেনশন আপনার আমি বলতেছিলাম যে এইটা গণনা করা ফর্চুন টেলার যেটা বলি আমরা বা রাশি গণনা করে অথবা হাত দেখে ফার্মিস্ট্রি অ্যাস্ট্রোলজি এগুলো যেগুলো আছে এ সমস্ত জিনিসের ধারে কাছে যাবো না অনেক সময় আমাদের হরস্কোপ দেখে আমরা পেপারে নিউজ পেপারে উঠে দিয়ে থাকে যে বাংলাদেশেও আছে এটা যে আজকের দিনটি কেমন যাবে স্কলার শুধু কৌতূল বসত কেউ যদি এটা পড়ে তার চল্লিশ দিনের এবাদত কবুল হবে না এবাদত তাকে করতে হবে মানে ফর্জেবাদত সালাত বলেন বা অন্য কে সিয়াম সালাদ এগুলো করতে হবে ফর্জেবাদত ফরজিয়া আদায় হবে কিন্তু তার এবাদত কবুল হবে না সেখান থেকে সে কোনো ফলাফল পাবে না বা কোনো সফ পাবে না চল্লিশ দিন শুধুমাত্র কৌতূহল কৌতূহলের বশবর্তী হয়ে যদি চিন্তা করে দেখি না কি লেখা আছে এখানে কি বলতেছে আর যদি বিশ্বাস করে সেক্ষেত্রে তো ইমানেই নষ্ট হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনার সাথে তাগুত একটা কথা শুসেন তাগুত এটা টার্মিনোলজি আমরা যখন ই করতেছিলাম তখন আমরা এটা আলোচনা করি নাই আর পর্যায়ক্রমিকভাবে করবো যে নতুন নতুন টার্মগুলো বলবো। তো তাউদ কথাটা আমি যে বলছিলাম যে আরবি হিসেব আপনার অনেক শব্দেরই পরিভাষার পেছনে একটা গল্প থাকে বা একটা কাহিনি থাকে বা একটা ইন্টারেস্টিং জানার বিষয় থাকে তাওদ শব্দটা আসলে তাওয়াত থেকে তাওয়া মানে হচ্ছে সীমা লঙ্ঘন করে যখন কোনো একটা নদীতে ফ্ল্যাশ ফ্লাড আসে হঠাৎ করে পানি আসে তখন সে পানিটাকে ধরে রাখতে পারে তখন সেই পানি তার কুল ছাপায় মানে ওভারফ্লো করে তার তীর ছাপায় পার্শ্ববর্তী জমিতে বা পার্শ্ববর্তী জায়গাতে চলে যায় এটাকে বলা হয় যে পানি সীমা লঙ্ঘন করছিল মানে যেটুকু যেখানে তার যাওয়ার কথা ছিল না সেখানে শিখেছিল এটা হচ্ছে তাওয়ার সেন্সটা সেন্স তাওয়া যে শব্দটা তো সেখান থেকে তাগুত আসছে সীমা লঙ্ঘনকারী প্রাইমারিলি কিন্তু পরিবাসাগতভাবে আল্লাহ ছাড়া যা কিছুর ই করা হয় যা কিছুর ইবাদত করা হয় বা যা কিছুকে আল্লাহর পজিশন দেওয়া হয় সব জিনিসগুলোকে তাগুদ বলা হয় ছয় থান যেমন তাহুত শয়তান পূজারি যারা তারা শয়তানকে ই করে শয়তান তার এবাদতের দিকে মানুষকে ডাকে বা তার তার বশবর্তী হোক মানুষ তাকে পূজা করুক শৈতান পুজারি অনেক মানুষ আছে দিনই জানেন যারা কাবালা বা ওই ব্ল্যাক ম্যাজিকগুলা যারা প্র্যাকটিস করে এরকম অনেক মানুষ আছে যারা শয়তানের কাছে শেষ করে অথবা শয়তানকে পূজা করে পাওয়ার অ্যাচিভ করার জন্য ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার বা ইত্যাদি জিনিস এবং আল্লাহ সেটার স্কোপ যাতে মানুষের জন্য একটা টেস্ট আমরা জানি বাঁকার একশো দুই নম্বর আয়তে হারুৎ মারুতের যেইটা আছে মানে গল্প বা কথা আছে যেখানে সেখানে বলা হয়েছে যে তারা টেস্ট তারা মানুষকে যাদের শিক্ষা দেওয়ার আগে তারা ওয়ার্ন করত যেহেতু কিন্তু তোমার ইমান হারাই যাবে বা তুমি হয়ে যাবে বা এটা ই করতে তারা মানে কিন্তু তারপরে এখানে যেমন শুধু বাঁকা একশো নম্বর একটা অংশ আছে উই আর নট বাই লার্নিং দিস ম্যাজিক অর্থাৎ ম্যাজিক ম্যাজিক আমরা একটা আমরা তোমরা যদি চাও আমরা শিক্ষা দিব কিন্তু সাথে সাথে তোমরা কাফের হয়ে যাবো সুতরাং এটা শিখেই তোমরা কাফের হয়ে না এই ধরনের একটা ছিল এই আয়ার্টটাকে যাই হোক আমরা আজকে এই পড়তে ফরচুন যে কথা আবার আসতেছি যে আমাদের মানুষের খুব দুর্বল একটা জায়গা এটা যে প্রত্যেকটা মানুষ একটা মোহের বশবর্তী হয়ে তার ভবিষ্যৎ জানতে চায় অথচ ভবিষ্যৎ জানার ভিতরে কিন্তু মানে ভবিষ্যৎ যদি আমরা জেনে যেতাম ধরেন দৈবক কোনোভাবে যদি আমি আমার জীবনের সমস্ত কিছু জেনে লাইফ এত বোরিং হতো এত আন ইন্টারেস্টিং এটা আমরা বুঝি মানে একটা রেড আউট নিউজপেপার হয়ে যেত লাইফটা পড়ে ফেলছেন এরকম একটা খবরের কাগজ যেটা একটা খবরের কাগজ যখন প্রথম ঘরে আসে সবাই করে কিন্তু যখন পড়া হয়ে যায় দেখতে তখন দেখবেন সোফার নীচে বা ওই খাটের নিচে পড়ে কেউ তাকায় সেরকম হয়ে যেত যদি আমরা সব জেনেই ফেলতাম আমাদেরকে চেষ্টা করা উচিত হ্যাঁ আল্লাহ যদি তার ডিভাইন ইসে কাউকে কিছু জানান অনেক সময় জানান আল্লাহ কোনো একটা স্বপ্নের মাধ্যমে বা নবী প্রগম্বরদেরকে আল্লাহ অনেক আগাম সম্মত ধরেন আমাদের নবী অনেক প্রফেসি করে গেছেন আল্লাহ দেওয়া নলেজ থেকে উনি অনেক প্রফেসি করে গেছেন যেমন ধরেন কথার কথা ইস্তাম্বুল বা কনস্টান টল আমরা বলি কনস্টান টেন যেটাকে বলি আগের নাম আগে এবং এখনকার নাম হচ্ছে ইস্তাম্বুল তো সেই জায়গাটা যে আপনার ই হবে কি বলে সেই জায়গাটা যে মুসলমানরা দখল করবে সেটা নবী সাল্লা সাল্লাম আগেই আগাম সুসংবাদ দিয়ে গেছেন এবং যিনি করবেন তাকে সেলুট করে গেছেন মানে সালাম করে গেছেন অভিবা জানিয়ে গেছেন এই যে এটা উনি নিজের থেকে আছে আমি যদি জানতাম আমার উপর কোনো বিপদ আপদ আসতো না অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম যে দাঁত ভেঙে গেল তার বা যে রক্তাক্ত হইলেন কেউ কী জেনারেশন এখানে যাইতো তাইলে উনি কি যদি জানতেন কি যাইতেন এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমি ভবিষ্যৎ জানি না ইয়েটা আমরা দেখি যে কখনও কখনও উনি ভবিষ্যতের কোনো একটা ভবিষ্যৎবাণী করেন যেটা অক্ষরে অক্ষরে পালিত হয় তো এটা কেন হয় যে আল্লাহ জানাইছেন সেই উনি আর তো কিন্তু আমরা জানার চেষ্টা করব না আমাদের একটা দুর্বলতা মানবিক দুর্বলতা মানুষ অনেক সময় ফার্মিস্ট্রের কাছে যায় কেউ যদি বলে আমি হাত দেখতে পাই তার কাছে গিয়ে হাটটা ধরে বা অ্যাস্ট্রোলজির কাছে যায় অথবা পাথর পরে সৌভাগ্যের জন্য এগুলো সবই কুফরির পর্যায়ে পড়বে পাথর পরে মানুষ নাম পাথর আছে তারপরে নীলা যেটাকে আমরা বলি এমেথেস্ট তারপরে রুবি কোরাল এই ধরনের অনেক জিনিস গেট তারপরে এই ধরনের অনেক অনেক পাথর আছে যেগুলো মানুষ পড়ে মনে করে যে এই পাথর পড়লে এই এই সৌভাগ্য হবে ওই পাথর পড়লে ইনকাম হবে এটা হলে সমা মানে জীবনে শান্তি থাকবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এগুলো বিশ্বাস করা এবং রিসর্ট করা দুটা কথা বলতে একটা বিশ্বাস করা এবং এগুলো ইস্তেমাল করা বা এইগুলোর কাছে যাওয়া এগুলো ব্যবহার করা এগুলোকে জীবনে প্রয়োগ করা সবই কুফরির আওতে পড়বে এবং আপনার ইমান নষ্ট হয়ে যাবে সুতরাং আমরা এগুলো থেকে দূরে থাকব দ্যাট এখানে ভিতরে তাবিজ কবজ আসবে তাবিজ কবর যে মানুষ শুধু পরে তা না অন্য মানুষকে তাবিজ করে অন্য মানুষকে অন্য মানুষকে অন্য মানুষকে ঘরের নিচে তাবিজ কেঁচে দেয় বা ই করে দেয় সব কুফির আওতায় পড়বে এটা এই হচ্ছে প্রাথমিকভাবে বেঁচে থাকার উপায় একটু এক তো আপনি এগুলো যাবেনই না আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে সারাতের পরে যে দোয়াগুলো আছে প্রোটেকশনের দোয়াগুলো প্রত্যেক সারাতের পরে আছে আয়তুল কুর্সি বা সুরাফ ফালাক নাস এখলাস এই সুরাগুলো পড়া বা আরও যে সুপ্তশ বিহলিল আছে এগুলো করবেন ইনশাল্লাহ এগুলো থেকে এগুলোর থেকে এগুলোতে আপনাদেরকে ধরবে না বা আপনাদের ইসে আসবে না মানে আপনাদেরকে আসল করবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা দুর্বলতা থাকে যার পথ ধরে আমাদের উপর কেউ জাদু করে বা কেউ ইভেলায় বা অন্যান্য জিনিসগুলো আসে এগুলো থেকে আমরা বেঁচে থাকবো আর এইগুলাতে এগুলা কাছে ধারেও আমরা যাবো না মানে এগুলো করতে যাব না বা এগুলো যারা করে তাদের কাছে তাদের স্মরণাপন্ন হব না এটা হচ্ছে মেন কথা আর এরপরে আসেন আমরা আমরা এই যে পড়তেছি এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না মুসলিম জীবনের একটা যদি উদ্দেশ্য বলা হয় সারা জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে জাহান্নতে যাওয়া আর শয়তানের যদি সারা শয়তানের মানে মানে শয়তানের যত ই আছে মানে একটা সিঙ্গল লক্ষ্য যদি বলেন টার্গেট যদি বলেন বা তার উদ্দেশ্য যদি বলেন সেটা হচ্ছে আদম এবং আদম সন্তানদেরকে জাহান নামে করা আমরা মনে রাখ প্রয়োজন আমরা এখন অত্যন্ত অত্যন্ত যেটা থেকে বেঁচা বাঁচতে সাহায্য করবে থাকতে সাহায্য করবে সেই জন্য আমরা ইমান ইমান বিনষ্টকারী বিষয় নিয়ে এত চিন্তিত বা এত ইম্পর্টেন্স আমরা এটা পড়তেছি ইমান প্রাথমিক কথার ভিতরে এটা পড়তেছি যে আমরা যেন কিছুতে এটা মানে এখানে ভুল না করি বা ট্র্যাপে না পড়ি যাই হোক এরপরে আসেন বাকি যে পয়েন্ট সাতটা পয়েন্ট আমরা কভার করছি আট নম্বর পয়েন্ট হচ্ছে যে কেউ যদি তার লয়ালিটি কমপ্লিট সাপোর্ট লাভ ইত্যাদি কাফেরদেরকে দিয়ে দেয় অর্থাৎ সে কাফেদের প্রতি তার লাভটা বেশি দেন মুমিন মুসলিম কুফরের প্রতি তার ভালোবাসটা বেশি দেন ইমান ইসলাম এবং কমপ্লিট লয়ালিটি বা কমপ্লিট সাপোর্ট তার ওইখানে এবং তাদেরকে আপনার যদি বিশ্বাসীদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করে অনেক মানুষ আছে বিরুদ্ধে আপনাদেরকে সাহায্য করে আমাদের দেশে যে এনজিও গুলো কাজ করে বিদেশি এনজিওগুলো আসে তাদের অনেক পটে আসে আপনার মুসলিমদেরকে খ্রিশ্চান বানানোর টার্গেট মুসলিমদের ইমান নষ্ট করার টার্গেট আসে আপনারা হয়তো শুনে অবাক হবেন যে ১৯টা ডিনোমিনেশনের চার্ট বাংলাদেশে কাজ করতেছে আজ থেকে হয়তো দশ বছর আগে তাদের সংখ্যা ছিল আটশোর মতো আমি আমার এক্সাক্টলি টাইম আমার একটা লেখা আছে এটা আমি এটা দেখলে বলতে পারবো তারিখটা বাট রাফলি আমি বললাম আর কেউ বছর দশেক বা বছর আটেক আগে তাদের ই ছিল আটশোর মতো এরপরে আরও এখন অনেক হওয়ার কথা বাই বিস্টাইন অনেক বাড়ছে চার্চ বা ইগুলো বাড়ছে অনেক মুসলিম এখন খ্রিশ্চান হচ্ছে বা মানে খ্রিশ্চান হওয়ার প্রক্রিয়াতে আসে যদি না হয়ে থাকে ওদের অনেক রকমের পলিসি আছে এইসব নিয়ে যে আমাদের কোন জিজ্ঞেস দিনের ব্যাপারে জোড়া জড়ি নাই বাকার অর্থ বা আল্লাহ জানতে চাইছিলেন এটা যেমন একটা একটা ইফ এটাকে খুব ট্রিকি ওয়েতে তারা ব্যবহার করে এই আয়ারটা অ্যাকচুয়ালি এই এই কথাগুলো আসলে মুসলমানদের জন্য বলা হয়নি এটা আহলে খিতাবদের জন্য বলা আজকে আমাদের স্কোপে না এটা আমরা পরে আলোচনা করব তবুও জানার জন্য বলতেছি যে দিনের ব্যাপারে জোড়া জোরে নেই এই কথাটা মুসলমানদের বেলায় বলা হয় না এবং মুসলমানদের জন্য বলা হচ্ছে যে আমরা জোর করে কোনো আহলে কিতাবকে আহলে কিতাবকে বলা হচ্ছিলো তখন যে তারা জোর করে কোনো আহলে কিতাবকে জোড়া জোরি করে ইসলামে নিয়ে আসতে পারবেন না এটা একটা মানে নাজিল হওয়ার যেই কারণ শানি নজরুল বলে আমাদের দেশে আপনি পড়ে দেখতে পারেন সুরা বা কারা দুশো ছাপ্পান্ন নাম্বার সেটাও আমরা একটা হালাকাই হয়তো কখনো করবো এটার উপরে একটা চেষ্টা করবো একটা গোটা হালাকা করতে এটার একটা সুন্দর লেখা আছে পরে কখনো যাই এখন যেটা বলতেছেন যে আমাদের দেশে যেটা বলতেছে এইসব এনজিও গুলা যে কাজ করতে আসে আমাদের কাফের বানাতে বা খ্রিশ্চান বানাতে আসে এদেরকে কিন্তু অনেক মুসলিম সাহায্য করতেছে ওদের ভাই চাকরি করতেছে ওদের মিশনারি কাজে তাদেরকেই করতেছে এই যে জিনিসগুলা এই সব জিনিসগুলা হচ্ছে যে আপনার কি বলে কুফর এবং আপনার ইমান নষ্ট হয়ে যাবে যদি আপনি আপনি লয়েলিটিটা ওইখানে থাকে তাদের কাছে যদি লয়েলিটি থাকে অনেক বিদেশে চাকরি করা অনেক যারা তাদের কাউন্সিলর হিসেবে কাজ করেন এবং তাদের হয়ে কীভাবে মুসলমানকে মারা যায় মুসলমানকে দামানো যায় মুসলমানদেরকে খ্রিশ্চান বানানো কাজ করেন অথচ এখানে বলতেছেন যে বাই বিহেভিং ইন দিস the cause of kufur instead of aiding the cause of islam pratyekta তিনি কজ যেভাবে যেটুকু আল্লাহ তফফিক দিয়েছেন ইসলামের কজগুলা কারণগুলো ইসলামের পক্ষের কাজগুলোতে তিনি অংশগ্রহণ করবেন যতটুকু আল্লাহ তাকে তফফিক দিচ্ছেন কাউকে টাকা দিয়েছেন টাকা দিয়ে সময় সম্পদ শ্রম মেধা যা দিয়েছেন আল্লাহ আপনাকে নিয়ামক আপনার যদি সময় বেশি থাকে আপনি সময় দেবেন আল্লাহ রাস্তায় আপনার যদি সম্পদ থাকে আপনি সম্পদ ব্যয় করবেন আপনার যদি শ্রম দেওয়ারই থাকে আপনার শ্রম দেবেন মেধা যদি হয় আপনি লেখালেখি করবেন ইত্যাদি কিন্তু তা না করে যদি আপনি উপরের কজে এইগুলোকে ব্যয় করেন আপনার ইমা নষ্ট হয়ে যেতে পারে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন এখানে সুরা মায়দার একান্ন নম্বর আয়ত পাঁচ নম্বর সুরা একান্ন নম্বর আয়তে আল্লাহ বলতেছেন যে হে বিশ্বাসীগণ ইহুদি এবং খ্রিশ্চানদেরকে তোমাদের আউলিয়া হিসাবে গ্রহণ করো আউলিয়া কথাটা মানে হচ্ছে আপনার ওয়ালিদ থেকে ওয়ালিট রুরাল হচ্ছে আউলিয়া ওয়ালি মানে হচ্ছে বন্ধু প্রোটেক্টর ইত্যাদি সেন্স ওয়ালি একজন একজন মেয়ের ওয়ালি হচ্ছে তার বাবা সবচেয়ে ওয়েলউইশার সবচেয়ে নিকট প্রোটেক্টর তার এবং সবচেয়ে কাছের মানুষ তার বাবা বাবা ঠিক করবে এই মেয়েকে কার কাছে বিয়ে দেবে আমরা বলি বিয়েতে ওয়ালি হচ্ছে বাবা তো ওয়ালির প্লুরাল হচ্ছে আওয়িয়া এবং ওয়ালি ওয়ালা শব্দটা হচ্ছে বন্ধুত্ব কিন্তু এখানে পিওর শুধু বন্ধুত্ব না মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ফ্রেন্ডশিপ সেটা না ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজের ফ্রেন্ডশিপ বা না সেন্স অফ আছে তো এই ওয়ালি আল্লাহ বলতেছেন যে ইহুদ এবং খ্রিশ্চানদেরকে তোমাদের আউলিয়া হিসাবে গ্রহণ করে না অর্থাৎ সেন্স অব বিলিং সহকারে তোমাদের বন্ধু যেন না হয় তারা এমনি একটা ওয়েলবিহেভ হওয়া একটা জিনিস আর ওয়ালা আর একটা জিনিস বা আউলিয়া আরেকটা বা ওয়ালি আর একটা জিনিস দে বাট প্রোটেক্টার্স অ্যান্ড হেল্পার্স অফ ওয়ান অ্যান্ড তারা হচ্ছে একে অপরের ওয়ালি বাউলিয়া। ওয়ালি সিঙ্গুলার আউলিয়া প্লোরাল তারপরে আল্লাহ যে কথাটা বলতেছেন খুব কঠিন একটা কথা এটা হচ্ছে দলিল যে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে বলতেছেন যে আর তোমাদের ভিতর কেউ যদি তাদেরকে ওয়ালি হিসাবে গ্রহণ করে তাহলে সে তাদেরই একজন নাজবুল্লাহ আমরা নিশ্চয়ই ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করতে চাই না আল্লাহ বলতেছেন যখন আপনি বিধর্মীদেরকে ওয়ালি হিসাবে গ্রহণ করবেন তখন আপনি তাদের একজন হয়ে যাবেন এবং আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ যারা জালিমুন জালিমিন যারা বা জালিমুন যারা তাদেরকে সাহায্য করেন না এবং তাদেরকে পদ দেখান না সরি গাইড আসতেছে এখানে হৃদয়ের কথা আসতেছে ইয়াহি কথাটা ইয়াহাদি মানে গাইড করেন তাদেরকে পদ দেখানো যারা রং ডুয়ার্ড জালিম তাদেরকে পদ দেখানো এখানে রং ডুইংটা কি এখানে রং ডুইংটা হচ্ছে যে ইহুদি এবং খ্রিশ্চানদেরকে আপনি ই হিসাবে নিছেন ওয়ালি হিসাবে গ্রহণ করছেন বাউলিয়া হিসাবে গ্রহণ করছেন এটা করা যাবে না তো এখন এই লেখক বলতেছেন যে আজকে আসলে তো সারা পৃথিবীর জুড়ে কিন্তু একটা সংঘাত চলতেছে ইমান এবং কুফরের সংঘাত এটা নানা নানা নানা ছদ্মবেশ বা নানা বেশে চলতে পারে কিন্তু আসলে বেসিক ডিফারেন্স বেসিক বেসিক সংঘাতটা হচ্ছে কুফর এবং ইমানের এটা একদম ইসলামের শুরুর থেকে নিয়ে দুনিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত আগে পর্যন্ত চলতে থাকবে হক এবং বাতিলের যেই কিন্তু কথা হচ্ছে এই যে স্ট্রাগল এখানে I personally have actually heard some Muslims say that they hope that the Muslims do not take control in their country because they don't want to be forced to follow the Sharia. Muslim Mandir said the Muslim Mandir. No in America, Jamal D. Zara Bozo, they said that the Muslim Mandir said that the Muslim Mandir was not the same, the Muslim Mandir said that the Muslim Mandir said that the Muslim Mandir আমাদের দেশের একই অবস্থা আমাদের দেশে আজকে যদিও এটা শরীরের ব্যাপারটাই তেমন যে শরীর হচ্ছে টপ ডাউন টপডাউন কোনো জিনিস না বটম আপ হবে মানে উপর থেকে চাপাই দেওয়ার জিনিস না যখন মানুষ রেডি হবে ফিল্ড রেডি হবে মানুষ চাইবে তখন শরীয়া ইমপ্লিমেন্ট করা হবে বা শরিয়া আসবে তার আগে পর্যন্ত দাওয়াতি কাজ করতে হবে চেষ্টা করে যেতে হবে শূন্যত শূন্য যেভাবে রেসল দেখা গেছেন মানুষকে ই করতে হবে টপ টপডাউন করলে এটা এটা টিকবে না বা এটা মানে দীর্ঘস্থায়ী হবে না আমরা যদিও শেয়াদের ব্যাপারটা টোটালি আলাদা কিন্তু শেয়াদা যে ওদের যে বিপ্লবটা হয়েছিল 1979 সেভেন্টি নাইনে তারা উপর থেকে চাপাই দিয়েছিল ওই বিপ্লবটা বা এইটা সো দেখা যায় যে তাদের মানুষ কিন্তু এটাকে গ্রহণ করে না আমি তাদের তাদের মানে তাদের কোম্পানিতে চাকরি একটা করছে একবার ওদের জাতীয় জাহাজ কোম্পানিকে আমি বুঝছি যে মানুষজন মোটেই এটাকে গ্রহণ করেনি শুধু উপর থেকে ভয়ে তারা এটাকে করতেছে মেনে চলতেছে বা এক ধরনের মেনে চলতেছে আপনি দেখেন কয়েকদিন পরে পরই গণ্ডগোল হয় নানা হয় তো ইসলামে বিপ্লবের কোনো স্কোপ নাই এটা খুব ভ্রান্ত একটাই আমরা পরে কথা বলব আজকে আলোচনার বিষয় না এটা পরে ইনশাল্লাহ আবার আমরা ক্লিয়ার করব যে বিপ্লব যে কথাটা বলি এটা বিপ্লব বলতে কোনো শব্দ ইসলামের নাই সজাগতা এটা হবে বটম আপ হবে একটা গ্রাউন্ড ওয়ার্ক হবে মানুষজন রেডি হবে ১৩ বৎসর ধরে মক্কায় দাওয়াত দিলেন একশো জনের মতো রেডি হইল তো তাদেরকে তাদের তাদের সাথে আরও মিলে ঝুলে যুদ্ধের সময় তিনশো তেরো কেউ বলেন সতেরো কেউ বলেন নানা রকম ফিগার আছে যারা মতান্তর তিনশো দশ এরকম ফিগার আছে এই যে বদরসাহী যারা তারা পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে দিলেন তো এই যে এই যে একটা গ্রাউন্ড ওয়ার্ক আস্তে আস্তে মানুষ কনভিনসড হলেন এবং তারা ইসলামে দাখিল হলেন বা ইসলামের আসলেন এবং তাদের পরিবারবর্গরা আসলো ইত্যাদি ইত্যাদি এই এই জিনিসগুলোর ভিতর দিয়ে যেটা হবে এটা কোনো শর্টকাট নাই যে একদিন উপর থেকে আপনি চাপাই দিলেন যে কালকের থেকে সরিয়ে ইমপ্লিমেন্ট করার সময় না কেউ সেটা মানবে না যারা জানারা পঞ্চায়ে হোক এটা নিয়ে আমাদের ই না তো আমরা যেটা বলতেছি যে আমাদের উপর অবলিগেশন যে যারা টু হেল্প অ্যান্ড সাপোর্ট দ্য ট্রু ওয়ার্কার ফর দ্য অফ ইসলাম যারা সত্যি সত্যি দিনের কাজ তাদেরকে হেল্প করা সাপোর্ট করা আমাদের উপর অব্লিগেশন বা একটা বাধ্যবাধকতা আছে আমাদের If we instantly turn our backs to them and support those people who are opposing them. If we don't treat them by panic if those who opposed them for further party- estos will make it yours It's the point that our colleagues areangled in a Muslim, Christian and Kafir begin the government to treat them On the basis of simply not wanting Islam to be implemented and that is why we have a job not to see the которую of Islam, the speech, the আমাদের অশ্লীলতা অশ্লীল আয়োজনগুলা সব বহাল থাকুক গাইতে চাই সেই আমরা অপোজ করি করে জন্য বলে যে ইসলাম যদি আসে তো ফেসবুক থাকবে না কালকের থেকে থাকবে না ফোনোগ্রাফি থাকবে না সুতরাং আমরা চাই না আমরা ফোনোগ্রাফি একবার ব্যান করতে চাইছিল বাংলাদেশের প্রতিমন্ত্রী তখন দেখা গেছে যে মানুষের বন্ধন করছে যেন ব্যান্ড না করা হয় সাইটগুলা ইত্যাদি সে সেই দেশে ন্যাচারালি ইসলামের বিরোধিতা করা মুসলিম পাওয়া যাবে সেটা যদি কেউ করে টেকনিক্যালি মুসলিম থাকবে না সে ইসলাম থেকে বের হয়ে যাবে এই কথাটাই আমরা এই পয়েন্টটাতে পড়তেছি আসলে তো এইখানে বলতেছেন যে আরেকটু বলতেছেন যে অন দ্য বেসিস অফ সিম্পলি নট ওয়ান্টিং ইসলাম টু টু বি ইমপ্লিমেন্টেড অ্যান্ড প্রিফারিং দ্য ওয়ে অফ লাইফ দ্যাট কারেন্টলি এক্সিস্ট দেন উই হ্যাভ লেভ দ্য ফোল্ড অফ ইসলাম আমরা এরকম হই যে যা সেটাই তো ভালো আছে ইত্যাদি যেটা তাইলে আসলে আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি অলরেডি এটা খুব দায়ের একটা ওয়ার্নিং আমরা যেন এই না করি আমাদের অনেকেই হয়তো এই দেশে দুষ্ট অনেকে বলতে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের ভিতরে অনেকেই আছেন যারা হয়তো বলবেন যে আমরা ইসলাম চাই না আমরা সরিয়া চাই না বা আমরা এই চাই না বা উল্টো সাহায্য করবেন বা উল্টা ইসলাম বিরুদ্ধ কাজগুলোকে এই করে করবেন আমাদের ভিতরে এখন গে অ্যাক্টিভিস্ট আছে আমাদের ভিতরে এখন লিসবিয়ান অ্যাক্টিভিস্ট আছেন এল জিবিটি ওদের অ্যাক্টিভিস্ট আছে নাজবিল্লা আল্লাহ মাফ করুন আমাদেরকে তো এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা মুসলিমের প্রতি অবশ্য রিয়েলাইজ করা উচিত যে হিজ লয়েলিটি অ্যান্ড এলিজেন্স মাস্ট বিলং টু ইসলাম অ্যান্ড দ্য মুসলিমস তার লয়্যালিটি তার আনুগত্য এবং তার বায়াত মানে কি বলব মানে আনুগত্য এবং তার কি বলব বন্ধুত্ব তার তার বিশ্বস্ততা যেটাকে বলি আমরা লয়েলিটি এলিগেন্স এটাকেই শুধুমাত্র ইসলাম এবং মুসলিমদের কাছে থাকতে হবে মাস্ট বিলং টু ইসলাম অ্যান্ড মুসলিমস he must support islam in every way and must oppose all those who oppose islam and muslims ta jebhabe pare islam ke islam ke support kara islam er ebong tader ke oposh kara jara islam o muslim dekhe oposh kore tader ke phd korar dorkar simple kotha je apnar belonging sense of belonging thabe muslimander আপনি নিজেকে আইডেন্টিফাই করবেন মুসলিম হিসাবে কখনও যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আগে কি আগে কি একজন ব্রিটিশ নাকি একজন মুসলিম আপনি বলবেন আমি প্রথমে মুসলিম এটা মুখ দিয়ে আসতে হবে বা কথা প্রাণে থাকতে হবে মুখে থাকতে হবে আর এটা যদি বলতে না পারেন তাহলে সেখান থেকে তো অবশ্যই হিজরত করতে হবে যদি কখনও বাধা আসে এটা বলার যাই হোক আজকে আমরা এই পয়েন্টটা বোধে একটু বেশি আলাপ করলাম আমরা আরও একটু যেতে পারি এখানে যে আপনার আমি একটা গল্প বলে শেষ করি দিই মিষ্িগান এর একটা শহর আছে হ্যাম্পামিক এই শহরটা মুসলিমদের শহর বলা হয় এখন এটা পলিশরা আপনারা জানেন আমেরিকায় ক্লাস্টার থাকে ধরুন নিউ অর্ল্যান্ডসে ধরেন একটা ফ্রেঞ্চ কোয়ার্টার আছে যেখানে ফ্রেঞ্চরা ই করছিলো আবার কোন একটা জায়গায় দেখবেন যে ইটালিয়ানদের একটা ইয়ে আছে কোন একটা জায়গায় জার্মানদের একটা ইয়ে আছে বাংলাদেশিদেরও আছে সেরকম একটা একটা পকেট বা একটা ক্লাস্টার যেখানে তারা বসবাস করে বা ইয়ে সো হ্যামটমিক যেটা বললাম ওখানে পুলিশরা আসলে এসে ওখানে সেটেল করছিল এবং তাদেরই ছিল শহরটা আস্তে আস্তে আস্তে আস্তে মুসলমান বাড়তে বাড়তে এবং মোটসো বাংলাদেশি মুসলমান বলতে পারেন এবং আরও আরও জিরোইং করলে সিলেটি মুসলমান বলতে পারেন অনেক মুসলিম হয়ে গেছে এবং মুসলিম মেজরিটি একটা হয়ে গেছে যাই ওইখানকার যে কাউন্সিল ইলেকশনগুলোতে মুসলিমরা জিতার পরে এটাকে মুসলিম সিটি বলা হচ্ছে তো ওইখানকার যিনি ছিলেন কাউন্সিলের যিনি মেয়র বা মেইন মেন যিনি ছিলেন মুসলিম তো তাদের সাথে আমি একটা মতবিনিময় মতবিনিময়ের ডকুমেন্টারি দেখছি যে ইরা খুব ওয়ারিড ওয়াইফরা যারা এবং যারা খ্রিশ্চিয়ান ওইখানে তারা ওয়ারেড যে মুসলিমরা এই সিটি কাউন্সিলের দায়িত্বে আসলে বা এই শহরের দায়িত্বে আসলে তারা হয়তো সরিয়া ইমপ্লিমেন্ট করতে চাবেন তো তখন ওই ইয়েমেনের যে মেয়র ওনাকে বলতে শুনলাম যে তোমরা নিশ্চিত থাকো তুমি নিশ্চিত করতেছেন ওদেরকে যে আমি কখনো ওই সরিয়া ইমপ্লিমেন্ট করার কোনো চেষ্টা করবো না এখানে বিকজ আই ফ্ল্যাট ফ্রম সেরিয়া আমি থেকে থেকে পালাই আসছি সরিয়া থেকে বাঁচার জন্য সরিয়া ল থেকে বা সরিয়া থেকে বাঁচার জন্য সুতরাং আমার ব্যাপারে তুমি তোমরা নিশ্চিত থাকো যে আমি ইমপ্লিমেন্ট করতে না দিস ইজ আমরা আলোচনা করলাম এই দেশে এই এই পয়েন্টটাতে আল্লাহ আমাদেরকে বোঝার দেন আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শীত তরফ থেকে আল্লাহ আমাদেরকে আমল করেন তাফিক দেন আসসালামু আলাইকুম বারাহতুল্লাহি